আলহামদুলিল্লাহ সেই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন যখন মুসা যৌবনে পদার্পন করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন আইনাহু হুকমা উল্মা তখন আমি তাকে হুকুম প্রজ্ঞা এবং ইলম জ্ঞান দান করলাম বলছেন এভাবেই আমি সৎ কর্মীদেরকে বদলা দিয়ে থাকি প্রতিদান দিয়ে থাকি মৌসা যখন বড় হচ্ছিলেন আল্লাহালা ইলম দান করলেন এবং শুধু ইলম নয় সেটাকে বুঝার ক্ষমতা প্রজ্ঞা হুকুম এটাকে দান করলেন ইলম অনেকটা ইনফরমেশনের পৌঁছানোর জন্য আপনার প্রয়োজন সেই ইলমকে বুঝার ক্ষমতা প্রজ্ঞা আল্লাহ সুবাহ উভয় বিষয় সাইদিনা মুসাইসাল্লামকে দান করলেন এর আগে যখন আমরা সাইদিনা ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী আলোচনা করেছি ইউসুফ আলাহিসাল্লাম তিনি যখন বড় হচ্ছিলেন মিশরেরি আদিদের গৃহে আল্লাহ সেখানেও এই কথা উল্লেখ করেছেন ইউসুফ আলাহামান করেছেন সুতরাং তার সমস্ত নবীদের ব্যক্তিত্বকে বিকশিত করেছেন মানসিকতাকে পরিপূর্ণ করেছেন শুধুমাত্র ইলম নয় শুধুমাত্র হুকম নয় উভয় বিষয়ের সমন্বয়ে আলাহতাল সঈদিনামুস আল্লাহিস্লামের ব্যক্তিত্বকে গড়ে তুলছিলেন এটা হচ্ছে মোসাল আল্লাহ সাল্লামের মানসিক অবস্থার বর্ণনা তার শারীরিক গঠন কেমন ছিল দৈহিক বর্ণনা কে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহাম তিনি বলেছেন মূস্লাম তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী শক্তিশালী একজন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন মূস আল্লাহ ছিলেন গারো বর্ণের তকের অধিকারী শ্যামলা বর্ণের একজন ব্যক্তি তার মাথার চুল ছিল কোক্রানো এটাই হচ্ছে হাদিসে বর্ণিত মৌসা আলাহিসাল্লামের দৈহিক বর্ণনা সুতরাং তিনি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন সুপুরুষ ছিলেন মানসিক ভাবে এবং শারীরিক ভাবে উভয় দিক থেকে মোসা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন যে কোনো পরিবেশে তার উপস্থিতি ছিল প্রভাবশালী এবং লক্ষণীয় কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা কোরআন থেকে এমন একদিনের কাহিনী জানবো যেই দিন যেই পরিবেশে সাঈদিনা মুসা আল্লাহ সাল্লামের উপস্থিতিকে কেউ লক্ষ্য করেনি আল্লাহমতাল্লাহ বলছেন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 সেই সময়ে রাস্তাঘাট ফাঁকা ছিল কোনো মানুষজন ছিল না এরকম একটি স্থানে এরকম একটি সময়েদিনা মোসা আলাহিসাল্লাম তিনি দেখলেন একটি স্থানে দুইজন ব্যক্তি একে অপরের সাথে কলহে লিপ্ত এবং একজন ব্যক্তি অপর ব্যক্তিকে প্রহার করছে মোসা আল্লাহ সাল্লাম আমরা যখন তার ব্যক্তিত্ব সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো সামনের দিকে যত আলোচনা হবে আমরা দেখতে পাবো মোসা আলাহিস্লামের ব্যক্তিত্বটাই ছিল এমন তিনি যদি দেখতেন কোথাও কোনো অন্যায় ঘটছে তাহলে সেটাকে সমাধান করার চেষ্টা করতেন কোন জুলুম দেখে সেটাকে নীরবে সহ্য করে তিনি এটাকে সমাধান করার চেষ্টা করতেন সেখানে যাওয়ার পর তিনি একজন ছিল তার নিজের দলের অর্থাৎ বনি শ্রেইল গোত্রের একজন ব্যক্তি এবং অপর ব্যক্তি যে সে ছিল মিশরীয় কিপ্তি ফেরাউনের লোক এরপর যেই ব্যক্তি মোসাল্লাহ সাল্লামের নিজের গোছের ছিল বন ইসাইলের ব্যক্তিটি সেই ব্যক্তি মোসাল্লাহিস্লামের কাছে মিশরীয় ব্যক্তির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলো। মোসা আলাহ সাল্লাম বিষয়টি নিষ্পত্তি করার জন্য সেই মিশরীয় ব্যক্তিকে হাত দিয়ে আঘাত করলেন তাকে থামিয়ে দিলেন তাকে থামিয়ে দেওয়া ছিল উদ্দেশ্য মোসা আলাহিসাল্লাম তাকে ঘুষি মারলেন কিন্তু সুবাহান আল্লাহ সামান্য ঘুষির আঘাতেই সেই মিশরীয় ব্যক্তি সে সেখানে মৃত্যুকরণ করল হত্যা করা মোসা আলাহিসাল্লামের উদ্দেশ্য ছিল না মোসাল্লাহাম সেখানে গিয়েছেন বিষয়টা নিষ্পত্তি করার জন্য এবং মিশরী ব্যক্তি বনীসরা সেটা এসে উপস্থিত হল তার সময় শেষ হয়ে আসলো সামান্য ঘুষির আঘাতে সে মৃত্যুবরণ করল এবং সুহান আল্লাহ আমরা কুরআন দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ এই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন ফওয়াকুমা আলাইহি। মুসাদাকে ঘুষি মারলেন এবং এতেই তার সময় শেষ হয়ে আসলো বা তার তাকবীর এসে তা বলেননি কারণ হত্যা করা মুসা উদ্দেশ্য ছিল না মুসা এক অনিচ্ছাকৃত দুর্ঘটনার শিকার হলেন পরিস্থিতির শিকার হয়ে গেলেন আমরা আগেই বলেছি এই ঘটনা যখন ঘটছিল সেখানে শহরের বাসিন্দারা কেউ ছিল না কাজেই শুধুমাত্র বনী সেলের ব্যক্তি সে জানল যে মিশরীয় ব্যক্তিটি নিহত হয়েছে মৌসা আলাহিসাল্লামের হাতে রাখাতে এরপর মোসা আলাহিস্লাম তার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যদিও তিনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটাননি এরপরও তার উচ্চ নৈতিক চরিত্র তার বিনয় এবং তাকুয়ার কারণে তিনি আলো সমানতার কাছে ক্ষমা প্রার্থনা করতে ভুললেন না মোহসা আলাহাম তিনি বললেন ইম তু নফিফি ফল ই رَبِّ রবি ইন্ল তু নফ্সি সগ ফি সগরু তিনি বললেন হে আমার রব আমি তো আমার নিজের নবসের উপরে জুলুম করে ফেলেছি ফাগ ফির আমাকে ক্ষমা করে দিন আল্লাহ সুবাহ কুরআনে কত সুন্দরভাবে ভাবে এই বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করছেন কোরআনের বর্ণনা শৈলীর মাধ্যমেও একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন ফাগ ফিরলি ফাগা ফার আল্লাহু মুসাল্লাম বললেন ফাগ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ সুহামতাল্লাহ ঠিক পরের শব্দেই বলছেন ফাগা ফার আল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সুবহান এটা থেকে আমরা দেখতে পাই যখন কোন একজন ব্যক্তি আন্তরিক ভাবে আল্লাহ সালাম ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাকে সাথে সাথেই ক্ষমা করে দেন ফির ইলি ফা গাফর তিনি ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ইন্নাহু হুয়াল গাফুর রাহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি দয়ালু মুন সাল্লাহ সাল্লাম তিনি সংকল্প করলেন যে ভবিষ্যতে তিনি আর কখনো এই ধরনের ঘটনায় অপরাধী ব্যক্তিদেরকে কখনো সাহায্য করবেন না মুনসাখাম তিনি বললেন قال رب بما أن عمت علي فلن أكون ظهيرا للمجرمين قال رب بما أن عمت علي فلن أكون ظهيرا للمجرمين يامر راب يامر ماليك اطني امرو كريجا نيام الدان كريجا نغرو كريجا اير بار এই মুজরিমিন বা অপরাধী ব্যক্তিদের সাহায্যকারী হব না মৌসা আলাহিসাল্লাম সেই দিন রাতে প্রচন্ড আতঙ্কিত অবস্থায় তিনি জানেন না হত্যাকারী হিসেবে ফেরাউনের দলবল তাকে চিহ্নিত করে ফেলেছে কিনা কিংবা তাকে শনাক্ত করতে পেরেছে কিনা এরকম একটা অবস্থায় পরবর্তী দিন যখন সকাল হল মোসা আলাহিসাল্লাম যখন শহরে বের হলেন তিনি সেই দিন ছিলেন বেলায় আতঙ্কিত অবস্থায় আল্লাহ বলছেন পর দিন তিনি সকালে উঠলেন শহরে প্রবেশ করলেন ভীত আতঙ্কিত অবস্থায় পরবর্তী দিন আবারও যখন মুসাল্লাহ্লাম শহরে বের হলেন তিনি দেখলেন একই দৃশ্য গতকালকে যেই বনী সাইলের ব্যক্তিটি তার কাছে সাহায্য প্রার্থনা করছিল সেই একই ব্যক্তি আজকেও একজন মিশরের ব্যক্তির সাথে কলহে লিপ্ত ঝামেলায় লিপ্ত কিভাবে একজন ব্যক্তি প্রতিদিন সবার সাথে সমস্যা থাকতে পারে আজকেও যখন সেই বনী সাইলী ব্যক্তি গতকালকের মতোই মুসাকে দেখলো সাহায্য প্রার্থনা করলো মোসা আলাহিসাল্লাম সেইদিকে ছুটে গেলেন সাহায্য করার জন্য এবং মুসা আলাহ্লাম তিনি যাওয়ার সময় বললেন তুমি তো একজন প্রকাশ্য ঝামেলা বাজ লোক তুমি একজন প্রকাশ্য পথপ্রুষ্ট ব্যক্তি মিশরীয় ব্যক্তিটিকে উদ্দেশ্য করে মোসা আলা কথাটি বলেছিলেন মুসা বললেন তুমি তো একজন প্রকাশ্য ঝামেলাবাজ ব্যক্তি পথপ্রুষ্ট ব্যক্তি এবং মোসা সেদিকে ছুটে যাচ্ছিলেন বিষয়টা থামিয়ে দেওয়ার জন্য এই বিষয়টিকে সমাধান করার জন্য মোসা সেদিকে যাচ্ছিলেন এখন সেই বনি হিসেবে ব্যক্তিটি তার নিচু মন মানসিকতার কারণে এবং কাপুরুষতার কারণে সে ধরে নিল হয়তো মুসা তাকেই আঘাত করার জন্য আসছে অথচ মুসা যাচ্ছিলেন মিশরীয় ব্যক্তিকে থামিয়ে দেওয়ার জন্য তার এই নিচু মন কারণে সে ধরে নিল যে নিশ্চয়ই কোন ব্যক্তি প্রতিদিন আমাকে সাহায্য করবে না গতকালকে মূসা আমাকে সাহায্য করেছে করার পরেছে এর মধ্যে মুসা্লাম যখন বললেন তুমি একজন প্রকাশ্য পথপ্রুষ্ট ব্যক্তি তুমি একজন ঝামেলা বাজ লোক সেই সেই বন ইসাইল ব্যক্তিটি ধরেই নিল যে মুসা আজকে তাকে সাহায্য করবে না বরং তাকেই বিরত করার জন্য ছুটে আসছে আগো সময় চা বলছেন ফল আদি শিল্লউ ম কলয় তুতুল কম কত সমি দু তু ন মা আল্লাহম বলছেন এরপর মোসা যখন উভয়ের শত্রুকে সায়স্তা করতে চাইলেন তখন সে বলে উঠল গতকালকে তুমি যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছিলে সেভাবে কি আজকে আমাকে হত্যা করতে যাও। তুমি তো পৃথিবীতে সৈরাচারী হতে যাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী শান্তি স্থাপনকারী হতে যাও না সুহান আল্লাহ এই ঘটনা আগ পর্যন্ত কেউ জানত না কে সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করেছে কিন্তু প্রকাশ্যে সকাল বেলায় যখন রাস্তাঘাটে লোকজন জনসমাবেশ সেখানে বনসাইলের ব্যক্তিটি সবার সামনে প্রকাশ করে দিল মোসা হচ্ছে সেই ব্যক্তি যে গতকালকে মিশরীয় ব্যক্তিকে হত্যা করেছিল এবং সেখানে উপস্থিত মিশরীয় ব্যক্তিটিও এ খবর শুনে ফেললো মুহূর্তের মধ্যে এই ঘটনা চারদিকে ব্রেকিং নিউজ হিসাবে চারিদিকে একজন বনিশাইলী ব্যক্তির হাতে উল্লেখ্য আমরা আলোচনায় উল্লেখ করেছি যে তৎকালীন সমাজ ব্যবস্থায় মিশরে বনিশাইলীরা ছিল সব থেকে নিচু শ্রেণী দাস শ্রেণী তাদের সাথে দাস মতো আচরণ করা হতো অপরদিকে ওরা কিপ্তিরা ফেরাউনের লোকজন তারা ছিল সব থেকে উঁচু এলিড শ্রেণী কাজেই সব থেকে নিচু শ্রেণীর একটা লোক যখন সবচেয়ে উঁচু শ্রেণীর একজন লোককে হত্যা করল পলিটিক্যালি বিষয়টা একটা বড় ইস্যু ধারণ করল কাজেই এই মামলা শুধুমাত্র আদালত পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না এটা চলে গেল সরাসরি সরকার প্রধান ফেরাউন পর্যন্ত ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ তারা নিয়ে তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করল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 ফেরাউনের সমাজ ব্যবস্থা এগুলো ছিল গ্রহণযোগ্য এগুলোর কোনো বিচার করাও তারা দরকার মনে করেনি অপরদিকে অনিচ্ছকৃতভাবে দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তি মোসা আলাহামের হাতে মৃত্যুবরণ করল সেটাকে তারা শাস্তি দেওয়ার জন্য নড়ে চড়ে বসল অপরদিকে মহসিরগণ তারা উল্লেখ করেছেন মোসা আলাহাম যখন বড় হয়ে উঠলেন তারা ইতিমধ্যে প্রাসাদের লোকজন এবং ফেরাউনের সাথীরা তারা জেনে গেল এই মুসা সে বনী সৈলিদেরই মধ্যে একজন ব্যক্তি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 ফেরাউন কিংবা মিশরীয়দের চোখে ফেরাউনের মন্ত্রী পরিষদ কারোর চোখেই মুসা কখনো প্রিয় কোনো ব্যক্তি ছিলেন না তারা তাকে ঘৃণার চোখেই মুসা একজন সদস্য এই তাদের কাছে থেকে বড় বিষয় ছিল এতদিন তারা সেই সুযোগ খুঁজে এসেছে কিভাবে মুসাকে স্বাস্থ্য করা যায় কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় তাদের এতদিনের দীর্ঘ প্রতীক্ষার একটা সুযোগ এবার তারা পেয়ে গেছে কাজেই ফেরাউন তার মন্ত্রিপরিষদ তারা গোপন বৈঠক করল সিদ্ধান্ত করতে সক্ষম সেই গোপন বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহ একজনের অন্তরকে মুসার দিকে ঝুঁকিয়ে দিলেন কুরআনে আল্লাহ সুবাহ সেই বিষয়টি আমাদের সামনে বর্ণনা করে বলছেন একজন ব্যক্তি মুসাকে এক সংবাদ দেওয়ার জন্য শহরের এক প্রান্ত থেকে দৌড়ে ছুটে আসলো এবং ছুটে এসে মুসাকে বলল আলাস হে মুসা রাজ্যের পারিশদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে লাকা মিনান মিনান্নহীন तुम बेर जाओांगी तुम चाहिए हिजरत करते मिसर छे बाखते मुसा अलामी फेराउनर बाड़ीते फाउन प्रसादे राजपुत्र हिसे बड़ान क्यों एन परिस मर नहीं से मिसर छिड़े बेर होते अन्या फेराउर लोक इसे हत्या करव এবং বেশ কিছু বর্ণনা এসেছে যে নিহত ব্যক্তিটি নিহত মিশরীয় ব্যক্তি সে ফেরাউনেরই সৈন্যবাহিনীর একজন সদস্য ছিল মুসা আল্লাহলাম যে দুর্ঘটনা শিকার হলেন সেই ফিতনার ঘটনার সাথে জড়িত বনিস রাইলের ব্যক্তিটির বিষয়ে আমাদের কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন প্রথমত মুসা আলাহাল্লাম যখন একই ব্যক্তিকে পরপর দ্বিতীয় দিনেও ঝামেলায় লিপ্ত মারামারিতে ব্যস্ত ঝগড়া বিবাদে ব্যস্ত এই অবস্থায় দেখলেন তখন তিনি বলেছিলেন তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি তুমি তো একজন ঝামেলাবাজ লোক কারণ একই ব্যক্তি প্রতিদিন তার তার মন মানসিকতার কারণে কাপুরুষতার কারণে সে ধরে নিল এবার হয়তো মূসা তাকে আক্রমণ করতে যাচ্ছে তার উপরেই হয়তো মূসা বিরক্ত প্রথমত সে খারাপ ধারণা পোষণ করল দ্বিতীয়ত সে বিশ্বাস ঘাতকতা করল मोहसाला गतकाल के तरकार कर आज केपकार करलो सबसे चिन्हित कर दिल उपकार अपकार ताके दिलो, तीन करे दिलो। करा गतकाल के गोपन विषय एकम्र बनीसाइल से विषय से प्रकाश से सकाल बल्ला सवार सामने प्रकाश कर दिए से चूड़ान विश्वासघातकता और अकृतज्ञतार परिचय दिल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 মানসিকতা এই ঘটনাটি আমাদেরকে এমন একটা সমাজ সম্পর্কে এমন একটা সমাজের সদস্যদের সম্পর্কে ধারণা প্রদান করে যেই সমাজ দীর্ঘ দিন ধরে অবমাননা এবং জুলুমের মধ্যে বসবাস করেছে অত্যাচার নিপীড়ন জুলুম এগুলো দেখে তার অভ্যস্ত হয়ে গেছে তাদের অন্তরে দাসত্ব প্রবেশ করেছে এবং প্রতিবাদ করাকে তারা অস্বাভাবিক বিষয় বলে ধরে নিয়েছে দীর্ঘদিন ধরে যেই সমাজ জুলুম এবং অবমাননার মধ্যে থাকে তারা প্রতিবাদ করতে অনভ্যস্ত दुलुमर अभ्यस्त चरित्रमशिष्ट बुजुर्ग बुझते शक्तिशाली व्यक्तित्व की जिन आपनर निजस्व विश्वास निजस्व विश्व आपनी जे विषय के सठीक मन करें निजस्व आदर्श अटल था दृढ़ था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 নিজের বিশ্বাসের উপরে শক্ত ব্যক্তিত্বের মাধ্যমে অটল থাকার মাধ্যমে দৃঢ় থাকার মাধ্যমে সে কেন অনুসরণ করছে সেটাকে যদি সে সঠিকভাবে অনুসরণ করে তাহলে সে ইসলামকে যদি বুঝতে পারে ইসলামকেও সে সঠিকভাবে অনুসরণ করবে কারণ তার রয়েছে শক্ত ব্যক্তিত্ব ওমর রাজি তানু এর অন্যতম একজন বড় উদাহরণ অপরদিকে আমরা দেখতে পাই ধুলুম অত্যাচার যে সমাজে বেশি হয় সেই সমাজে মানুষদের মধ্যে সুবিধাবাদী মানসিকতা ডেভেলপ করে তাদের কোনো নির্দিষ্ট আদর্শ থাকে না सुविधा पावर जेबी साथ ही मूसा के शत्रु दिल्ली प्रयोजन नहीं बांगला भाषा के बोला जेदि के बिस्टी से दिखे छापाधरा लक्ष्य को देखिए बाबू नतून प्रजन्मे मध्य नतून प्रजन्म सदस्य मध्य সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারা এটাই হচ্ছে আধুনিকতা এটাই হচ্ছে স্মার্টনেস হুয়েন ইন রোম টু এজ রোমান্স যখন রোম দেশে যাবে রোমানদের মতো আচরণ করো যার কারণে আমরা দেখতে পাই এই সমস্ত মানুষেরা तस्लाम के समस्त मानस दीर्घद जूलुम अत्याचार मध्य बसबाश करूबी स्वार्थपर हो जाए प्रथम यह जूलुम अत्याचार क्यों दीर्घद टीके आर कारण हम सबा ते निजे नहीं चिंता कर निर्तित जो निपीड़ित क्या चिंता करा सब पदम्बित भूल फलाफल हिसाब से जुलूम के शासन केवल दीर्घायित हमारण देखते बनी इसराइल टीरक निर्लज आचरण के कारण से हमाननार शिकार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 মিথ্যার পক্ষে কোনো পরিবেশ পরিস্থিতিতে প্রকাশে মিথ্যা বিজয়ী হচ্ছে অথচ আপনি সত্য জানেন এর এরপর আপনি চুপ করে আছেন এর অর্থ হচ্ছে আপনি পক্ষে। আপনি নিরপেক্ষ নন বনি ইসরায়েলের সেই ব্যক্তি এবং বনি ইসরায়েল সম্পূর্ণ জাতি তারা তেমনিভাবে নীরব আচরণের মাধ্যমে জুলুমকে সহ্য করে মিথ্যা এবং ফেরাউনের রাজত্বকে তারা টিকিয়ে রেখেছিল নিজেদের নিষ্কৃহতার মাধ্যমে কাজেই সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে মূসা যখন কাজ করলেন মূসার সেই কাজকেই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 আজকেও আমরা থাকি যেন এই প্রতিবাদের কারণে জালিমের ঘুম ভেঙে না যায় তার জন্য বিরক্তির কারণ না হয় আমরা প্রোটেস্ট করি কিন্তু পিসফুল প্রোটেস্ট যার কোনো ফলাফল নেই যার কোন নেই ফলে আমরা শান্তিতে জ্বলে মরছি ফেরাউনের প্রশাসন আদেশ জারি করে দিল হবে। তিনি জানেন না মিশর থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে আল্লাহর ভরসা করে মোসা আল্লাহ পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন কারণ মিশর থেকে বের হয়ে যাওয়ার সব থেকে কম রাস্তা সেই দিকেই হবে আল্লাহ মোহাম্মত আল্লাহ এরপর তিনি সেখান থেকে আতঙ্কিত অবস্থায় বের হয়ে পড়লেন পদ দেখতে দেখতে এবং বললেন হে আমার রব আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো মোসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয় আল্লাহ হে আমার রব আপনি আমাকে এই জালিম সম্প্রদায়ের কাছ থেকে রক্ষা করুন এবং মোসা আলাই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 সঠিক পথ দেখাবেন আমাকে সরল পথ দেখাবেন মুস আল্লাহ দ্রুত মিশর ছেড়ে বের হয়ে গেলেন চারদিকে গ্রেপ্তারের হুকুম প্রচারিত হয়ে যাওয়ায় তার প্রস্তুতি নেওয়ার মতো কোন সময় ছিল না তাৎক্ষণিক তাকে বের হয়ে যেতে হলো। এবং তার কোনো বাহন ছিল না কোন খাদ্য ছিল না পানীয় ছিল না যে জামা তিনি গায়ে দিয়েছিলেন সেই পোশাকে সেই অবস্থাতেই তিনি সোজা পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন এবং সমস্ত মিশর ফেরণের রাজত্ব তিনি হেঁটে অতিক্রম করলেন কিছু বর্ণনায় বলা হয়েছে যে প্রথমে তার পায়ে জুতো ছিল এবং তিনি যখন হাঁটতে শুরু করলেন এই জুতো ক্ষয় হয়ে ছিঁড়ে গেল এরপরও তিনি হাঁটতে থাকলেন এমন কি পর্যায়ে তিনি খালি পায়ে হাঁটতে বাধ্য হলেন যখন তার পায়ের চামড়া পর্যন্ত ছিঁড়ে গেল যাত্রাপথে কোনো খাদ্য তার সাথে ছিল না তিনি যেখানে যা পেতেন সেটাই খাদ্য গ্রহণ করতেন খাদ্যের অভাবে এক সময় তিনি গাছের পাতা গ্রহণ করতে বাধ্য হলেন গাছের পাতার শুষ্কতা এবং রুক্ষতার কারণে তার ঠোঁট এবং দিহবার আশেপাশে ঘা হয়ে গেল মোসা আলাহ্লামের এই দীর্ঘ পথে কোন সফর সঙ্গীত ছিল না কোন গাইড ছিল না যে তাকে পথ দেখাবে খাদ্যহীন সহায় সম্বলহীন বন্ধুহীন পরিবারহীন নিঃসঙ্গ এক মুসাফির আজকে কতদূর যেতে হবে তিনি জানেন না মিশর থেকে বের হয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য তাকে ঠিক কত দূর পথ হাঁটতে হবে তিনি জানেন না এরকম অনিশ্চয়তার মধ্যে মোসা আলাহ সাল্লাম পথ চলতে চলতে এক স্থানে গিয়ে হাজির হলেন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 কোরানে কুরানি করে বলছেন যখন তিনি মাদদিয়ানের কুয়োর ধারে পৌঁছলেন তখন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 আপনাদের কি ব্যাপার তারা বললেন আমরা আমাদের রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে যাচ্ছে এবং আমাদের পিতা ও আবুনা না সাক্ষণ কাবির এবং আমাদের পিতা খুবই বৃদ্ধ ব্যক্তি সাহিদ তিনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড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 কেন তাদের পশুকে পানি পান করাতে পারতেন না সেখানে রাখালরা ভিড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে সবাই হরু করে যার শক্তি যত বেশি সে তত বেশি পানি গ্রহণ করছিল এবং তাদের পশুদেরকে সে পান করাচ্ছিল এবং তাদের পশুদেরকে সেই পানি পান করা অথচ যদি তারা সবাই সহযোগিতা করত সেই কুয়ো থেকে সবাই পানি পান করতে পারত পশুগুলো তৃপ্ত হতো এবং সেই দুইজন নারী তাদের পশুগুলোকেও তারা পানি পান করাতে পারতেন একটা ঘটনা আমরা বোঝার জন্য উল্লেখ করতে পারি একবার একজন শিক্ষক ক্লাসে তার চল্লিশ জন ছাত্র ছাত্রদেরকে বললেন যে এই বাক্সে চল্লিশটা কাগজ আছে এবং চল্লিশটা কাগজে চল্লিশ জনের নাম আলাদা করে প্রতি কাগজ একটা করে লেখা আছে দুই মিনিট সময় সবাই নিজের নাম লেখার কাগজটা খুঁজে বের করো এই বাক্স থেকে এরপরে তিনি সেখানে তার স্টপওয়াচ অন করলেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একসাথে সবাই হুরুহুরি করে সেখানে ঝাঁপিয়ে পড়ল সবাই নিজের কথা চিন্তা করলো। चल्लिश कागजे मध्य खुजे कम लेखागेट पार चेषा करल फलाफल हिसेबे दू मिनटे भीड़ धक्काधक्टि मात्र नाम लेखा कागज से खुजे पेल पर दिन सेको आज केतकाल के कज के करबो तब एक भिन्न भाव एवरों समय दुई मिनट ही ठीक करब कदि हमारे एकज आवी जो देखी सेगजे हमार नाम नहीं नाम लेखा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 মুহসা আলাহিসাল্লাম তিনি সেখানে উপস্থিত হয়ে যে রাখাল দেখে দেখলেন তারা ছিল এর বিপরীত প্রত্যেকে তার নিজের কথা চিন্তা করছিল তার নিজের পশুর পালের কথা করছিল কাজেই তাদের এই কৃত্রিম সংকটের কারণে অনেকে সেখান থেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিল বিশেষ করে সেই দুই নারী যারা দূরে দাঁড়িয়েছিলেন ফলে এই জুলুম মুসা আল্লাহ সাল্লামের দৃষ্টিকাণ্য এবং এরপর মুসা আলাহ সাল্লাম যে কাজটি করলেন সেই প্রসঙ্গে দুইটি বর্ণনা রয়েছে একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে চূড়ান্ত ক্লান্ত পরিশ্রান্ত হওয়া সত্ত্বেও মসালাম সেখানে গেলেন এবং ওই সমস্ত রাখালদের সাথে ঠেলাঠেলি করে তিনি সেখান থেকে বেশ কয়েক বালতি পানি সংগ্রহ করে তাই পানি সংগ্রহ করে সেই দুই মহিলাকে দিলেন তাদের পশুপালকে দেওয়ার জন্য আরেকটি বর্ণনা এসেছে রাখালরা যখন পানি খাওয়ানো শেষ করলো পানি খাওয়ানো শেষ করে তারা সেই কুয়োর মুখকে একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে বন্ধ করে চলে যেত এবং দুই নারীর পক্ষে সেই ভারী পাথর তুলে সেখান থেকে পানি বের করা সম্ভব না ফলে কাদামাটিতে ফলে কাদামাটিতে যতটুকু পানি পরে থাকত দুই নারী তাদের পশুগুলোকে ওই পানিটুকুই খাওয়াতেন মৌস আল্লাহ সাল্লাম তখন গেলেন এবং তিনি নিজে একা সেই ভারী পাথর তুলে কুয়া থেকে পানি পান করালেন ঘটনা যেটাই ঘটুক না কেন আল্লাহ তিনি সব থেকে জানেন যে কোন ঘটনাটা ঘটেছিল কিন্তু উভয় ঘটনার মধ্যে যেটা স্পষ্ট সেটা হচ্ছে দুই ঘটনাতেই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 एक अतरिक्त शारिकश्रम कर मूसा अलाम एके बारे चूड़ान भावे क्लान तर दाड़ीये थार मत अवस्था छा क्रमे गाचर नीचे आश्रय ग्रहण कर लें से गए निजे शर के दिले शुएं पड़ल छायर नीचे मटि शा ग्रहण कर लें मात्र अल्प कयद आगे छर राजपुत्र फेराउनर पालकपुत्र आज के तर कि तो फोकीर है, तो नहीं चूड़ान फकर अवस्था जुत पर्ई अवस्थाए गा नीचे शज्ञा ग्रहण कर क्लान कण्ठे कतर कण्ठे मुसल्लम आल्ला दुआ कर হে আমার রব তুমি আমার উপর যে অনুগ্রহ না করবে আমি তারই মুখাপেক্ষী একদিকে মৌসা আলাহ সাল্লাম যখন সে গাছে নিচে বসে আল্লাহ সালাম তাদের কাছে সাহায্যের জন্য দোয়া করছেন হে আল্লাহ তুমি আমার প্রতি যে অনুগ্রহ না করবে যে নিয়ামত দিবে আমি তারই মুখাপেক্ষি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 এদিকে মুসা আল্লাহাম কাছে করে বলছিলেন আমাকে যা দিবেন আমি সেটাই গ্রহণ করব। করবো মূসালাম এই দোয়া করছিলেন এই দুয়া শেষ হওয়ার আল্লাহ সাহায্য অলরেডি তার দিকে রানা হয়ে গেছে দুয়া তখন শেষ হয়নি কিন্তু এর মধ্যে আল্লাহ সুহাম তাল্লাহ সেখানে মূসার জন্য সাহায্যকে পাঠিয়ে দিয়েছেন সেই গাছের নিচে সেই দুই নারীর একজন এসে মোসা আল্লাহ সাল্লামকে ডাকলেন এবং তিনি মূসা আল্লাহ সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ কুরআনে বর্ণনা করে আমাদেরকে বলছেন এরপর দয়ের একজন লজ্জা জড়িত পদক্ষেপে তার কাছে আগমন করলেন এবং বললেন আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে আপনাকে পুরস্কার প্রদান করা হবে সেই নারী কিভাবে মুসা্লামের কাছে এসেছিলেন আল্লাহ সুহাম তাল্লাহ সেই পরিস্থিতি বর্ণনা করে বলেছেন তিনি হাঁটছিলেন হায়ার সাথে লজ্জার সাথে লজ্জাশীলতার সাথে হেঁটে মুসাল্লামের কাছে এসে তিনি বললেন আমাদের পিতা আপনাকে ডাকছেন আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন আলাহ ইস্তিহিয়া তিনি হাঁটছিলেন লজ্জা জড়িত পদক্ষেপে লজ্জাশীলতার সাথে সেই নারী সেখানে উপস্থিত হলেন লজ্জাশীলতার সাথে एवं स्पष्ट संक्षेपे तर वक्तव्य शेष कर लार पिता अपना के डाक विनिमय देर जो जे अनुग्रह आनी पशुगुल कर पानी पान करिए सूतरा देखते सरसि स्पष्ट भावे कथा बला ये लज्जाशील आचरण बैशिष्ट्य अप्रयोजन वाक्यलाप कथा बाढ़ान भनिता लज्जाशील आचरण नये लज्जाशीलता हट्टभ संक्षेपे कथा शेष अतिरिक्त विषयगवा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 তেমনি তাদের সেই বৃদ্ধ পিতা তিনিও উচ্চ চরিত্রে পরিচয় দিচ্ছেন মুসা আলাহাম দিয়ে অনুগ্রহ করেছেন তার দেওয়ার মাধ্যমে। তারসাকে ডেকে পাঠিয়েছেন তারা এসে বলেছেন আমাদের সাহায্য করার জন্য আব্বা আপনাকে মূসা সেই নারীকে অনুসরণ করলেন এবং কোনো কোনো সালাফ তারা বলেছেন সাইদিন মুসা আল্লাহ সাল্লাম তখন সামনে পথ হাঁটছিলেন এবং নারী ছিলেন পেছনে মোসা আল্লাহাম সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলেন এই বৃদ্ধ ব্যক্তি মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তি যাকে নারীরা বলেছিলেন ও আবুনা শাহী খুন আমাদের পিতা একজন সেই ব্যক্তি কে ছিলেন কোন কোন মহসিন তারা বলেছেন সেই ব্যক্তি ছিলেন যদি এই বিষয়ে কোরআন বা সুন্নাহ থেকে সরাসরি শক্তিশালী কোন দলিল পাওয়া যায় না তবে এটা পরিচিত একটা মতামত যেটা সালাবের মধ্যে অনেকেই একমত পোষণ করেছেন সেই ব্যক্তি ছিলেন সাইদিনা সোয়াইব আলাহিসাম মুহ আলাই নজওয়ান आज केिन्न परे मदियाने हिजरत करते आसते बाध्य बृद्ध व्यक्तर गल तला कुरने वाले से बृद्ध व्यक्तर का समस्त वृत्ान खुले बोलते लागलेंरपर मुसाद जखे ग् अलहल केच्छा वाहनी के बर्णना करल मुसादलम कहनी विभिन्न घटना यहाँ खुबी कौतूहल और आग्रह उद्दीपना सृष्टिकारी সে ব্যক্তি যখন সেই ঘটনাগুলো শুনলেন তিনি বললেন আমরা উল্লেখ করেছিলাম মোসলাম যখন মিশর থেকে বের হচ্ছিলেন তিনি জানেন না তিনি কোন দিকে যাচ্ছেন সেই সময় তিনি আলো সুবাহার কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব তুমি জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে রক্ষা করো এবং এখানে মাদিয়ান এসে বৃদ্ধ ব্যক্তি তিনি মুসাকে বলছেন যেসা মিশর থেকে বের হওয়ার সময় তিনি জানতেন না কোথায় যাচ্ছেন কোন দিকে গেলে তিনি নিরাপদ আসতে পাবেন আল্লাহর উপর ভরসা করে তিনি পথ তুলতে শুরু করেছিলেন এবং বলেছেন আশা করা যায় আমার রব আমাকে পথ দেখাবেন এবং আল্লাহ মোহাম্মতাল তার এই বান্দাকে ঠিক নিরাপদ স্থানেই নিয়ে এসেছেন ক্লান্ত পরিশ্রান্ত মুসা্লামের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার ছিল সেটা ছিল নিরাপত্তা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করা এ বৃদ্ধের কথার মাধ্যমে মুসাইসাল্লাম সেই দুটি বিষয় লাভ করলেন এবং একই সাথে মুসা মুসা্লাম তিনি একজন নিঃস্ব ব্যক্তি এর আগে তিনি একজন রাজপুত্র ছিলেন ফেরাউনে পালকপুত্র ছিলেন কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে তিনি একজন ফকির বা চূড়ান্ত নিঃস ব্যক্তি ছাড়ার কিছুই নয়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 पुरुष देखने राखाली धक्काधापूर्ण श्रमिक हिसाब से मुक्तिदान कर सूतरा निर्देशक घर बहरे क्या करना मुक्तर जन से नारी आग्रह राखाल मध्य गए পানি পান করানো এটা নারীদের মর্যাদার সাথে মানসই নয় এবং তিনি কর্মচারী হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত কাউকে কোন কাজে নিযুক্ত করার জন্য এই দুইটি বৈশিষ্ট্য আমাদের খোঁজ করা উচিত শক্তি এবং বিশ্বস্ততা বা আমানিতা শক্তি বলতে কি বোঝানো হয়েছে কউবি অর্থাৎ শক্তিশালী এটা আপনার কাজের ধরনের সাথে সম্পর্কিত একটা বিষয় যদি আপনার কাজ হয় মানসিক কাজ তাহলে মেধাবী হলে আপনি সেই কাজের জন্য শক্তিশালী অপরদিকে যদি এমন কোনো কাজ হয় যেটা শারীরিক কাজ পরিশ্রম সাধ্য কাজ তাহলে সেখানে আপনাকে দৈহিকভাবে শক্তিশালী হতে হবে সুতরাং শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে আপনার যেই ধরনের কাজ সেই কাজে আপনার দক্ষ থাকতে হবে এটাই হচ্ছে কউই বা শক্তিশালীর অর্থ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 ভিত্তি করে আবু বক্কর আদি তিনি ওমর রাদি তহ্নকে খুলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন আবু বকর আদি তার সামনে সমস্ত সাহাবাদের প্রজন্ম ছিল তিনি তাদের মধ্য থেকে এতজন সাহাবার মধ্য থেকে কেন অমর রাজু তাহনুকে বাছাই করে নিয়েছিলেন তিনি তার সিদ্ধান্তের ব্যাপারে মুসলিমদেরকে বলেছিলেন তোমাদের উপরে নিযুক্ত করা যায় এমন একজন ব্যক্তিকে যে একই যে একই সাথে শক্তিশালী এবং বিশ্বস্ত এবং এই কারণে তিনি অমর আদি তাহুকে বেছে নিয়েছিলেন আবুব কুরাহ তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেন কুরআন থেকে কুরআনে মোসল ইসালামকে যখন শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয়েছিল সেখানে তার যে দুইটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছিল সেই বৈশিষ্ট্য ছিল কবি এবং আমারিতা আল কবিউল আমিন শক্তিশালী এবং বিশ্বস্ত হওয়া আবু বকরদ্দিৎর জন্য কাজেই আবু বকরাহু পরবর্তী কাকি নিযুক্ত করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের কোনো কোর্স তার দরকার ছিল না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 এবং তাকে যে বিষয়ের জন্য সুপারিশ করা হয়েছিল তিনি তার থেকে উত্তম আরেকটা প্রস্তাব মুসাকে দিলেন তিনি বললেন তিনি তার একজন কন্যাকে মুসা কাছে বিয়ে দিতে আগ্রহী বিয়ের প্রস্তাব দিলেন সে গীতা আল ইনী উহ আলি তিয়াশি উন্ন কাল ই সত জি দু সিন আমি আমার এই কন্যা আল্লাহ চান তো তুমি আমাকে সৎ কর্মশীল হিসেবেই পাবে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই। বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা এসেছে মেয়ের পক্ষ থেকেই সুতরাং বিয়ে সংক্রান্ত ইসলামী একটি আচরণ আমরা এখান থেকে देखते बर्तमान जाहिली समाजे आचरण विस्तार लाभ करी समाज कुरानी कन्या पक्ष विषय देते शाहबा मध्य असंख्य घटना रही है जानने मे पक्ष प्रथम प्रस्ताव के प्रदान मूलतार कर सहज हो जाए अश्लीलता से समाज ये समस्त ইসলামী রীতির বিপরীতে কৃত্রিম বিধিনিষেধ তৈরি করে সমস্যা সৃষ্টি করা হয়ে থাকে দুই নম্বর বিষয়ে আমরা দেখতে পাই মৌসা আলাহ্লামকে যখন পাত্র হিসেবে মূল্যায়ন করা হল মৌসা ছিল তিনি একজন নিঃস্ব ব্যক্তি যার পায়ে দূতা পর্যন্ত ছিল না সুতরাং সেই বৃদ্ধ ব্যক্তি মাদিয়ানের বৃদ্ধ ব্যক্তি তার মেয়ের জন্য পাত্র হিসাবে যখন মোসা আল্লাহিস্লামকে মূল্যায়ন করলেন তিনি তাকে মূল্যায়ন করেছেন তার সততা এবং আমানত দারিতার ভিত্তিতে সম্পদের ভিত্তিতে মোসা আল্লাহ সাল্লাম একজন নিঃস্ব ব্যক্তি কিন্তু অন্তরের যে সম্পদ সেই সম্পদের ভিত্তিতে মোসা আলাহ সাল্লাম একজন ধনী ব্যক্তি এবং সেটা কি মূল্যায়ন করেছিলেন মাদিয়ানের সেই বৃদ্ধ মোসা আল্লাহ তিনি কেন নিঃস একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে যে জটিলতা সৃষ্টি হল তার ফলশ্রুতিতে মোসা আলাহ সাল্লামকে মাদিয়ানে হিজরত করে চলে আসতে হল কাজেই এই বৃদ্ধ সেই বিষয়কেই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 কথা পরিষ্কার করে নিলেন তিনি বললেন আমার এবং আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো দুই মেয়াদের মধ্যে থেকে যে কোনো একটা পূরণ করলে আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না এবং আমরা যা বলছি তার উপরে এবং আমরা যা বলছি भरोसा करल मोसाला सल्लम स्पष्ट दिलेन आठ बच्चर चुक्ति परवर्ती रसूलम के जिज्ञासा कर मोसाला सल्लम यह दुई मेयदा की पूरण कर आठ बचर क्षेत्र ना कि दस बचर क्या कर जिब्राहिद्लम रसुल्लाम के उत्तर बोले आतम महा अफद